আসসালামুকম রহমতুল্লাহ বাকামদুলিলমিনাতমুল الرحمن বিসমুল্লাহিহমান রহীম আকিম ফাশা ইব মুলকর অলিকা আকবর সদকা সভাপতি সন্মানিত মাইকরাম মুকর মোহতুরম দোস্তাবলিয় সর্বপ্রথম আল্লাহ ফাকরবুল আলমীর দরবারে আমি লাখ লাখ কোটি কোটি অনাথে অনন্ত অগ্রন্ত আসে গেছে রক্ত আমরা দেখতে আল্লাহ ফাকর্বুল আলমীন এতক্ষণ পর্যন্ত আমার মত নবিন্দ নাহার একজন গোলমকে বাঁচাই রাখেছি গত বছর এই মাহফিলির বন্ধমনার আসছিল তারা খবর চলে গেছে নাজির মধ্যে সাহায্য আসছিল এরা কবর চলে গেছে তো আমাদেরকে আল্লাহ দায়ের করে বাঁচাই রাখছে আল্লাহ দরবার আবার বোন মানে বাঁচিয়েছে হসপিটাল করে দিয়েছে ফুলে আসার জন্য জাম আপনাদের সঙ্গে জমা আছে নামা তাদের আসতে পেরেছে না হসপিটালে করা আমাদেরকে জামাতে নামাজ করার জন্য রমজান রোজা রাখার জন্য শস্যের মা জন্য যে আল্লাহর সেহে সালামতে শরীরটা ভালো রাখছে এই আল্লাহর বরবারে হেসান আল্লাহর দয়া শোকরা দেখতে আল্লাহর দরবারে আমি আসছি দোয়ার ভিন্ন এই মাহফিলে তফসির মাহবের বয়ানের জন্য বহুত উপরের মরতবার আলেম হইতে হয় উপরের মরতবার আমেল হইতে হয় আমার মতো সাধারণ মানুষ আর শিদি শুধু আপনাদের সঙ্গে আল্লাহর দেওয়ার সুযোগ করে দিবে আশাইটে পিলে চুল দাঁড়িয়ে সব ফাটিয়ে গেছে আল্লাহর হাত এই দিয়েছে একটা চুল একটা দাঁড়িয়ে সাদা হয়েছে একটা মহাতর খবর করছে আমাদেরকে সব জিনিসের মহাতর দর তৈরি হাইম বুঝে গেছে গফালত করার ঠাইম নেই দুদুর ওয়াদা দিয়েছে যে যায় যে জমাতের সংখ্যা বাড়ায় মন কাজ করার সওয়াদা কমিন খবর তাদের সঙ্গে উঠতে পারবে আসন মাদান যে যাকে মহাব্বত করে তার সঙ্গে আসল মাদান উঠতে পারবে আপনাদেরকে মহাব্বত করি এখন বিল শোকরা দেখে দি খের মধ্যমে তফসির মাহবিলটা চলে বহুত বড় শোকর কথা প্রত্যেক দিন তফসি শুনতে চিনবে আল্লাহর আলম আমনাদের সঙ্গে আমাকেও জন্ম ছিলেন সুযোগ করিয়ে দিয়ে এই আশাটা আপনাদের সামনে আসছে আমাদের সম্পর্কে কিছু কথা আল্লাহ তফিস দিলে বয়ান করার জন্য বলছে সমস্ত বাদতর গরল যে নামাজের বাদটা সে সমস্ত বাদর নামাজের মধ্যে আছে আমি বেশি দেরি করব না বাড়ি বেড়ে বলব হজের সব নামাজে আছে রোজার সব নামাজে আছে জহায়তের সব নামাজে আছে সমস্ত ফেরেসেরা বাদর নামাজে আছে গাছ বিরক্ষির বাদর নামাজে আছে সমস্ত হসু ফাঁকির বাদ নমাজ নমাজ জামিল এটা লেখা হচ্ছে যে ইচ্ছে করি নামাজ সারি দিয়ে শক্তির সমস্ত সৃষ্টি তারা বদা সালাতা মতাম পাকাত খাবার আমি এখানে আমার বহু তফসিল আছে এগুলো বয়ান করতেছি না নমাজ না সমস্ত জিনিসের সমস্ত ফেরা স্তরবদ্ধ কথা খেয়াল করিবেন নমাজ এতে জামাত নমাজ আল্লাহালিখকে দিয়েছে হুজুর নমাজ হাঁসবার আসি হুজুর বলছে কামা কামার আয় তুমুন এম আরম্মর মেয়ে পুরুষ আমাকে যেরকম নমাজের নকশার উপর দেখছ এতে হাজির সিও বর্ণনা আছে এগুলো নকশা মতো তোমার নমাজ আদে করলে নামাজ আল্লাহ কবুল করবে কথা তো আমরা তো এইভাবে নমাজ আদে করিনি শান্তি তোয়াই দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করার জন্যে এত রকম আমরা ফুরুগ্রাম সংবিধান গঠনতন্ত্র তো দুনিয়ার শান্তির একমাত্র সংবিধান গঠনতন্ত্র বলছি ভাষোত্তর নমাজ কেবলের আল্লাহ আল্লাহ এত জায়গার নামাজের কথা বলছে নামাজ পড়ো বলে নাই নামাজ কায়েম করো আকিমের সলাহ নমাজ কায়েম করো আমরা নামাজ পড়িনি নামাজ কায়েম বিল্লি ভাই দেখি উজুরোধ নামাজ কায়েম বিল্লি অশান্তির কাজ আমি করবার জন্য দিব না শান্তির কাজ সাজবের জন্য দিব না আমি দিব না আল্লাহ ইন্দার সলাহাটা তানহা আনিল ফাসাই সাইওয়াল মনকর যেহেতো জিনিস ক্ষতিগর আছে অশান্তির কাজ আছে মত খরব হওয়ার কাজ আছে খবর খরব হওয়ার কাজ আছে আল্লাহ এখন যে আমি করবার জন্য দেব না যেগুলো দ্বারা শান্তি প্রতিষ্ঠা এগুলে এগুলোর জন্য দেব না আল্লাহ ওয়াদাদের এল্লাহ ওয়াদার ছন্দ আছে নি আমাদের মেয়েদের এত অশান্তি সৃষ্টি দিব্য বিরাজমান আমরা নামাজ কায়ম করিনি নামাজ কায়েম করার জন্য নামাজের প্রতিষ্ঠা করার জন্য আলেম আব্বানি হকানিদের সামনে যাইতে তাদের ওয়ান শুনতে হয় তারা নামাজ কী ব্যাপারে কায়েম করে সে দেখতে হয় দেখি দেখি শিখতে হয় এই মসৈদুল ইমাম শাহউদানা মোয়াজান সাহ খতিব সাহউদুল হাসিফ তো সকল শৈদ সাহাবকে বেশি নামাজ নমাজ কীভাবে কায়ন করে এদেরকে দেখে দেখে খায়ম করিতে হবে নমাজ তো আমরা কায়ম করিনি নমাজের শূন্যত রুকু শহীদে নমাজের মধ্যে শূন্যত আছে মোস্তাব আছে ওয়াজিব আছে ফরদ আছে এসবগুলো সম্পূর্ণভাবে আদায় পিত না আমার খবর সম্বল সবগুলো আমি ব্যবসা করেছি ব্যবসাটাকে ক্ষণ কোনো ত্রুটি হলেই দেশ সংশোধন করিয়েলু ব্যবসা তো খবরে যাবে না খবরে যাওয়ার পর আমার ডিগ্রি আমার দোকান বিল্ডিং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি কিছু যাবে খবরে খবরে যাবে যে এক নম্বর নমাজ আল্লাহর হাবিব বলছে মানুষকে খবরে দেওয়ার পর যখন দখন করে চলিয়েছে ফের তারা তাকে বসার চিন্তা করে দা করার পর ড্যান পার্সে বারো যে জওয়ান সূর্যর থেকে আরও কাম্বরখর বোধার বসা দেখবি। ড্যান পার্সে ড্যান পার্সে তা যাবেন তুমি কে আমার ছেলেরা জামাই সারা দুট ছিলাম তোমার মতো সুন্দর তো দেখি নেই এত সুন্দর তুমি কি আছিলে তোমার তো সিনার বুতর বৈণিতে থাকে আমার হে বলবে যে আমার নাম নামাজ আমার নাম নামাজ সুসময় অনেকে বন্ধু বটে হয় অসময় হায় হায় কেহ কারণ হয় বিপদে বন্ধুর ঘুরক্ষ কেউ তো খবর যাবে না খবর তখন করার সময় দু চার কিছু খানা খানি করবে খাদুর কেটে গাড়ি দোয়া করে চলিয়ে আসবে যার দার কাজে দেখতে আছে যে সারা জীবন ছেলেমেয়ের জন্য কষ্ট করেছেন আপনার একটা ছেলে তো খবরে দাঁড়াই এটা খাইল না আপনার জন্য ইয়াল্লাহ আমার আব্বা যা সম্বল করছিল সবের মালিক আমাদেরকে বানিয়ে দিয়েছে এখন তো সবের পরিক্রমণার দিতে হবে খবরের হিসাবটা ছেলেমেয়ের দিতে হবে না আপনার যে হ্যারাম না যায় সন্তায় টাকা অবলম্বন করেন যে হবে যে আপনার ছেলেমেয়ের জন্য হ্যারাম না ছেলেমেয়ের জন্য যায় দেখাইতে পারবে এটা জব দিতে হবে না জবাব দিতে হবে যে আপনার আন্মার একটা ছেলে বলল যে ভাইরা আমার আব্বা তো এখন চলে যেতে যে একা খবরে সত্তর বছর হয়াতে যা সম্বল আমাদের হাতে দিয়েছে এসে স্যারেনে বসে আনানাই সবের এম তাম তাম আব্বা দিতে হবে সব আমরা হলি চুরায় মুলুক তেল করি চুর ও মুলুক খবরে খেলাওয়াত করলে আজাদ বন্ধ হয়ে যায় যদি বাস্তব পাবে একটা চুরায় মুলুক খেলাওয়াত করি না ছেলে হয়তো বানিতে ভাইলাম না সুর ওখ করি না বানাইতে মসৌ দেখতে হবে না ছেলেকে হাতে আলা ও কত সুন্দর আল্লাহ সুর ওখ তেলি এ তারে সুর ও এসার পর না টিভি দেখলে খাস হবে নি খলে আমরা টিভি না দেখি আমার মুসলমানের টিভি তোমার আল্লাহর বছর কি করছো না করছ এটার কি করো ফত্রিকায় হ আমরা তো দুনিয়ার ফত্রিকা দেখি আল্লাহ দুনিয়ার ভত্রিকা দেখে না এরা ভত্রিকা দেখেছি আখের তের দুনিয়া কি আর দুনিয়াতে সত্তর বছর কি করিলাম এগুলো স্যারে যাইতে যাইতে খিনিয়ে যাব খবরও তো না যাই হয়ে খবর খবরের না যাই হয়ে আসেনি চর মহাতর থেকে বাঁচতে পারবেন মহাতরকথা কেমন বলে গেলাম আমরা মতর্কতা বলে যায় না যদি খবরের কথা স্মরণ রাখে খবর কথা স্মরণ থাকলে তাই মহাতর্কতা বলতে পারে না কি আসতে পারবে না গিয়ে বসে গাই পারবে না গান বাজানা শুনতে পারবে না সারা রাত্রে ঘুম পারবে না কথা বুঝতেছেন তো এটা তো বুঝিল করি আল্লাহ নিজের গি বোধ করছে দেহ বাণী ঘুরতে চলেছিলাম নানা ছবি অশিক্ষা দিয়েছে আমাদেরকে এলা হেদরে এলাহি গর্ণাহাম তুমি দানি বসুদ হাসিটি গাহাম গুণাহে বে আদরা বারে বস্তম হাজার বারে তে গম হেজাবে মক সদম এসিয়ান মনসুদ গুণাহাম ম যে বে হনসু ধর বিলবন্ধ কথা সব বিলবন্ধ কথা বলো আমি খারাপ বসে দিকটা না মসুরি গাড়িতে বস দোকানে বস রাস্তায় হাঁড়ো ওফে বসো পাহাড়ে তাকো সাগরে তাকো দেখুন দেখা বলো এলাম আমার মতো খারাপ জমিন কালা হয়ে গিয়েছে ওইলেও তো আপনার বন্দা ফতর আমি সাত ফাতর পুজো করি নেই সন্দর পুজো পুজো করি নেই আপনার নিয়াম করেন আমার সঙ্গে লাগা এ আল্লাহ দয়া করি আমার গুণগুলো মাফ করিয়ে রে বন্দা এসে আমাকে স্বীকার করিল যদি আমাকে বন্দা না বলে আপনার তো লক্ষ লক্ষ আপনার মহাব্বতের বন্ধা আছে আমার তো আপনার খোঁজা খেলা থেকে এনে কোথায় যাবো আল্লাহ এটা বলতে পারবেন না টাকা লাগেনি চেত আমার মতো খারাপ তৈরি নেই যদি এরকম সব হয়েছেন দুনিয়া চন্ন এল আমার মতো খারাপ তৈরি নেই আমার খারাপ ইয়াস মানুষমেন্ট কালা হয়ে গিয়েছে আল্লাহ সুন্দর সূর্য পুজো করি নেই মূর্তি পুঁজা করি নেই আপনার নানিয়ে পেগাম বলেন সঙ্গে লাগা দয়া করে আমার গুণমা করি বন্দা হিসেবে আমাকে স্বীকার করিল আমরা যদি বন্দা না করেন আপনার নানিয়ে বন্দা বৌদে আমার তা আপনার কোথা ছাড়াতে খেয়ে নেই কোথায় যাবো আল্লাহ এটা বলতে পারবেন না এটা বললেন সঙ্গে সঙ্গে গুনমা করতে পার্লাহ আল্লাহ শয়তা না হয়ত আল্লাহ আমাকে মানুষের রে রায় কবল করছে আল্লাহ তেসরা নম্বর এমন বেড়া করব যে সমস্ত মানুষদের ঝান্না আল্লাহ হয় তোর কবল করিলাম না আমার বন্ধা সত্তর বছর হয় আর্দি রে গুনের ডুবিটাকে হ্যাঁ যদি বলছি এক সেকেন্ড সবুজ জলবায়ু জেন ছেলেমেয়া আছে উপরে ফাঙ্খা চলতেছে কথা আর আমার বিছানে আসব আর রাত্রে সাড়ে তিনটে চারটায় বিছনে তোমার মদ যদি কাল রাত্রে সাড়ে পুকুরের পুর্ব করে এক সিনেমাটা চলে জঙ্গলে কেমনে তাই আর ঘুম আসবে বসে বসে তার যে কলকাতা ওয়াশ করা গান গনা করুন বৃদ্ধি ও দোস্ত বল। কথাবার্তা কেমনে বলা স্যার রাত্রে আল্লাহর রহম তহ রহ না আল্লাহ রে খর ওয়র দিন আপনি পুজা কি আতা করো দিল তো সারি মুঝে শাদিও কম সে করম সে দিল কী কর্লা করে সে রাতের গু করোনার স্বর ভার দার বনো আর গদ্য গদ্জমে হচ্ছে আমার নানভূমি বলতেনি গরজে গর জমাই গরজমাইয়ে যায় যে বোর মোব্বতে বোর মহব্বতে ঘর বাড়ি মা বাপ সমাজ রে বাড়ি কি হয়ে যায় কি হয়ে যায় গোদামাই দে ওই দিন হয়ে যায় ওই দিন হয়ে যায় ইহসে রাত্রে বসে আরশ দিন হয়ে যাও আর হাঁ কি বললাম যে ইহ্লা দুনিয়া আখরত ডিগ্রি বিল্ডিং ছেলেমেয়ে দুঃসন্মান মান সব বার করে দিলাম দিন দুনিয়া কি সব বার করে দিলাম ইল্লাম খালি হয় নাই আপনি কুচা কি আিলি মুজেলা অনর আলসর হাত চে বিনলাম ওদিন বুঝলাম ওদিন ওদিন ওদিন পুজোর না কথা গম সে দোয়া গম কি আপনি গম সে আর কর্লা কঠিন করবে দু গরম মানান দুই দিল নাগর দিনরে সদারে দিলিত বড় আল্লাহ আল্লাহ আল্লাহ সারা কে নি আল্লাহ সারা কে নি সবার দুশোবার বলতে হবে লাইহ কার বলতে হবে মাঝে মাঝে আল্লাহ আল্লাহ সম্পর্ক করেন আল্লাহ ইয়াল্লাহ আয়নো দুর্মদি বিকেলি আব তু লাগা দে রাহর এ আল্লাহ খতদিন এদিকে ঘুরে বিয়ে রমজান মাস হচ্া বালিও বাচ্চা আল্লাহ খতিনের দিন ঘুরে বে কুকুর বানেরা হ আমি তো রমজান তারাবীনতন নামাজ কোন আল্লাহ যে চললাম আমাকে কোথায় হারেবি আল্লাহ আমাকে একটু রহমত সায়াতের নাম থেকে আমাকে রাজি রঞ্জন রাস্তা খুলিয়ে দাও আমাদের মুরব্বীদেরকে জাহান্ন খারাস করিয়ে আমার বেটাবাড়িদেরকে খারাস করিয়ে দোক দোস্তাবদেরকে খারাস করিয়ে দুনিয়ার সমস্ত মেয়ে পুরুষকে খালাস করিয়ে বলছেন একবার বুললে আল্লাহ বসতে যাবে এরকম খসাবার দুশোবার কল বয়াশ হয়ে গিয়েছে গাড়ি খারাপ হয়েছে রাস্তাতে ঠিক হয়েছে ফটে ওয়াক্কাফে রাস্তার ঠিক হচ্ছে ওয়াক্কশাফে দিয়েছেন বাদর ইঞ্জিন খুলছে ইঞ্জিনিয়ারে কুলি রিপেয়ারিং ওয়াইডিং জালাই টালাই করি আবার লাগাইছে লাগানোর পর ড্রাইভার হয় গাড়ি বাইর করো বাইর করো ওয়ার্কশপে রাখতে পারবে এ দুনিয়ার থেকে কলবের কি বাইর কলবের বাড়ি আর হবে এই দুনিয়ার ওয়ার্কশপের থেকে কলবকে বাইর করতে হবে বাইর করার জন্য ফার্ম লাগাইতে ওই ফাম বাড় বলতেছি না আমরা একটা লাগে কথা বলি কেউ কথা বলি আরে বর বিশ্বুর খবর খবর খাজা সাহুদুর খবর তারপরে বরবিবুর আমার সাহুদুর রাম তুলার খবর বাইক বসতে আমি রহমত বাইল খবরে যুঞ্জে তারা বৃন্দা খবরে জিজ্ঞাসা করলে তারা জবাব ফাইবে সমস্ত মাঝে মাঝে পুরা কালমা ধর শ্রী বুঝতেছেন না কথা কত সুন্দর মসুস জান আসি এর গরণা বসি আল্লাহ খাঁদেন না আল্লাহ খাঁদেন না জিগির করাও না আল্লাহ আল্লাহ তারপরে এখন ফার্মে গেলে নগদ গড়া গাড়ির ফার্ম হইলি তোর ড্রাইভারে সারে ইয় সার সু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ আল্লাহ আল্লাহ নাম মোবার আল্লাহ আল্লাহ তুমি জওয়ান মদ খাইছ সারপ খাইছ নামাজও বড় নেই রেখে একটা শিশী অফিসে তোমার তো আমি সেখানেও সারি নেই আমি সারাল কথা নেই তুমি বুম তুমি দেখো যে তোমার না তো খোলা ছিল কেছিল দরাজার হুক মারছ আরামে পিছনে শুছ স্যারিংের যে গন্ধ তোমার নাকেছিলাম একটা একটা মাঝে একটা স্যার ফোয়া ডুবতে দিয়ে তুমি গুম ফিরবে না এ কেমনে স্যার উড়িয়ে বসে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বুজর্গি কী হামো জপনা বো খুদ বুজুগী নফ্সে তকবর সে বসা হাম খুদা আল্লাহ রাশো ফলে কি দিন বাজি রে হো তাহাদি আহমদাদুল্লাহ সাহাব মহাজের ম কি রহমতুল্ল এলাই ওনার উচিলে সারা দুনিয়া ঘরে ঘরে জিজ্ঞাসা করতে উনি এখানের আপনার দরবারের ফকির আমি আম না দরবার আস্তাব তু লো করি মা লা মে ভুখো আলক মেদা দু আপনার আসল কুকুর বানিয়ে রাখ আমাকে আপনার আসল ফাট এইটা বললে আল্লাহ বেন সে রাত্রে এগুলো তো আল্লাহর বলি আমরা কি দেখছি আল্লাহ ফা ফর ফা দেখছি ঠেক দেখছি না কত সোম বছর গুণ মাফের দিন এই দিলে হাদিসে কোরআন বিস্তারিত প্রত্যেকদের শুনতেছেন আমরা আমরা এই কিছু কথা বলা সরব লাগে এটা বড় বড় আলম বয়ান ইটা বড় মহাপত গড়ি সিনানো দে বড় মহাপদর দে আল্লাহ কবুল করিল আল্লাহ রহমান করক থাকার আল্লাহ দেশের মধ্যে মানুষের নমাজই বানক আমি এক জায়গা বয়ান করেছে নমাজের হই বীর শূন্যত হতাশ হই আমি খেয়ে হয়ে যাবো এখন হইতে শুনল না আল্লাহ তৌফিক দিয়ে আল্লাহ লোক। এতাল্লা বাজি হল স সবার আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সবার বারো ছোবে বারোশো বারো ছোটবে মক্স মস্স কলবর বাড়ি আর সময় তো কলবরের মাছায় দেন বুঝতে তো কথা পাঁচশো বুড়িয়ার পঞ্চাশ হাজার তেরা সিংখ এক লাখ টণ نویره ساشو باید گفتنده مقصد که بد خواهمتانا کوشی گرن نا بهون خر، چی گرد کاران سر بد خواهمتان فکر کشو خواهی نا جمعه موکه ای قطعا خواهی باید تا سنگی آره خواهی امر از سری فرشن رو زنده خوانه ها تو رایتا نا بود گرشتی که نا خواهی اعصیمتی نجید خواهی اعصیمتی رکتر باعتا بازه رابی ইহো আল্লাহর বঙ্গল না শুধু দিকির মধ্যে পৌঁছে গেলাম এখন আল্লাহ পাতা আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ একশো বার বারন মক্সদ কি বারন মকসদ কি বাড়িঘর ছেলে মেয়েদের সন্মান বাই বেড়া ধর সমাজে সারি রোতালি গেল আমার কল আছে একটু জায়গা লো না আল্লাহ হার তিল সে রাজ করে দেখা যায় সজর মে হজর মে তে রঙ হি है। দিদি কেতা হু ও তু হেতু হে আল্লাহের দেখে যে মানুষ আসে নাই আসে বলে না বলে না বলে না বলার কথা নয় আল্লাহ রে দেখে বুসের মধ্যে পাঁচ রকম ওসুল আল্লাহ দূর দেখতে হবে এগুলোকে মাসে একবার ষাঁড়স এটাকে সে সাপ্তাহ একবার ষাড়স এটা মাসে একবার ষাড়স এগুলোকে আজ এত পঞ্চাশ বছর খেছি। আল্লাহকে দেখা যায় না দূরে যাই তো হবে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহবাগ বাস্তব ফাঁদো না দেখবে যেদি কিরেন আল্লাহর্বুল আলমিন আল্লাহকে দেখা যায় আল্লাহকে দেখা যায় বাবারা জোয়ান বাই হোক জোয়ান কির গমাড়ে না আল্লাহ শুকর বড় বোধ জওয়ান মতো আহ উলঙ্গ বিয়ের ভাড় রাস্তা রাস্তায় এগুলো বিল্ডিং এর দামি বানাই নাই মন্ত্রী দামি আমি দামি বানাই ব্রেনটা বলা করছি আমি বেডটা ওয়াস চব্বিশ ঘন্টা করে ব্রেন যেখানে যাওয়া দাম। খাড় হইলেও দামি ও খাটো দামি চ্যান পান দামি আর আমি খে বুঝলি না সে রাত্রে বুঝলি দাম দানের ওরা বুঝলি না আল্লাহ সামনে দায়িত্ব হবে না হবে ইন্ন তার জন রাস্তা দিতে এক হাজার টাকা বিল আসছে আরো সাহায্যেই টাকাই বেললাই মেজর ছেল ও একবার সদর দিকে চায় একবার খেয়ার দিকে সদরখ যেমন কাকা যাক বিলের আরো খাইছে দেবানা দেব তো সদর তখনো দরার কোনো কথা নেই খাইয়ে রে দোকানের বাদ দিয়ে দরানোর রাস্তা সর্দা বালি আর ওই তার গিয়ে ফাল দিয়ে দিতে পারবেন ডুকন্দে ভাই আমি সামনে বসার আল্লাহ ডুকন দু নিয়ে যেই রাস্তা ভাইর কোনো রাস্তা আমি আছি জানা জানা এসব দিতে হবে সব একটা এইটা স্মরণ থেকে বসেই যাবে এই জন্য বাবারা রমজান মাসে ফাঁস তারিখ আর ফোস ইয়ার চব্বিশ আছে ট্রেনের মধ্যে মুকুরে বন্ধ করো, মুখরে মুকুরে যা নষ্ট কর মুখে আমাদেরকে মুখে নষ্ট করেছে মুখ বন্ধ করো সিদ্ধিকে আকবর দিয়ে তার আপনি জিব্বের খামাইছেন যে হা নষ্ট করতে জিব্বে নষ্ট করছে আমাকে আমরা কি দেখছি হাফর ফা দেখছি হন বাবা জিভ্বে কন্ট্রোল করো মুখ কন্ট্রোল করো মুখ কন্ট্রোল করো গিয়ে বল শেখায় বলো গি বল নিজের করবো কেউ আর গিবোধ করব না পারবেন যে সবে বলেন না কেউ আর গি বোধ না খালগি বোধ করব খাল নিকট আল্লাহর নিকট আল্লাহ আমার তো খারাপ পেস নেই আমার তো খারাপ পেড় আমাকে ভালো করো আমাকে ভালো করো আমাকে ভালো করো সব ভালো আমি খারাপ সব ভালো আমি খারাপ এইটা বসাইতে হবে দিলের মধ্যে সব ভালো আমি খারাপ সব বলো আমি খারাপ আল্লাহর গুলি বুজুর্গ তারা দিলে এটা বসেছে সববেলা আমি খারাপ এই সববেলা আমি খারাপ এটা করার জন্য ওয়াস করতে হবে মোহাম্মদুল সুরুল্লাহ এইটা দিল মেদে বস আমি হাসার মধ্যে থালা লাগানো তোমরা দুনিয়ার থালা লাগো দুনিয়া দিয়ে থালা লাগো হাসার মদানে মুখ খোলা থাকবে ওই জন্যই মুখের থালা লাগানো নি দারি জন্য দুনিয়ে করো দিয়ে করবো না কে ওরে গালাগালি করবো না মন্দ ছন্ধ বলব না মিথ্যা কথা বলবো না হারাম খাব না এইভাবে মা বাবার নফরমানি করবো না কেউ আর ক্ষতি করবো না মুখকে মুখকে বন্ধ করিলেন মুখে তালা মেরতে পারবেন নি আমি ওয়াদা করুন আমিও মুখে তালা মেরিলাম যেতদিন এল্লাহ এত বাসা রাখো অযথা কথা বলব না অকথা বলব না সবসময় নিজের গুণের দিকে রেণব সব সময় নিজের গুণ আমি খরাব আমি খরাব আমি খরাব ওই জন্য কথা শেখ ফরিদ রহমতুল আল্লাহন বাগিয়েছে আমি আবার কোথায় যেত ছেলে মারকর তো লাইন ছেলে যদি মার করলে আসতে স্যার মা না টানিলে আসতে পারবে এটা বলো আল্লাহ আমার মতো খারাপ পেয়ে নেই দৌড়তে দাঁড়িয়েছে আসতে স্যার আমাকে আমাকে বন্ধ এগুলো বলতে পারবেন পারবেননি এই রমজান মাসে খবরদার মুখকে বন্ধ করো শোককে বন্ধ করো খানকে বন্ধ করো তো গুণের থেকে বাঁচতে পারবেন আল্লাহ রহম করক শখকে আমল করো আমল করো ধারাবি করবেন পাঁচ অপ্তমাস তো গুরুল্লাহ শরী তাদের করবেন করান শিখ ধান করবেন হয়তো আমরা দুনিয়ার মেহনতি মানুষ পড়িনিও হতে একশোবার খুল্লা শরীফ বিসমুল্লা শরীফ যারা বুড়ো বুড়ো মানুষ বিশ মিল একশো বার কুলো তেত্রিশ খত দশ বার পুরো পুরান করবো দশটা বিল্ডিং তৈরি করবে আল্লাহ জন্য আল্লাহর ফেয়ে গাম্বর মন খরা সুর তেলা মরাত বরাল সেই হাজি দশ বার সুর কুল্লাহরে তার জন্য জন্মত একটা বিল্ড তৈরি করে আল্লাহর ফাই গাম্বর যাহর রাস্তাঘাখানা জন্য সারা কথা বলেন না জাহান্নার জন্য একবার সোবাহান্লাহ বললি ও সব তাল বর একবার বললি একশো সাইটটা ভাই রা ফোন সোল্ল্লাহ হইলে সোল্ল্লাহ হলে প্রত্যেক তো একশো বার করেন ডেইলি ভাষা পাঁচশো হবে এক মাসে পনেরো হবে এক বছর আগ লাখ আশি হাজার হয়ে গেল খামগর আবার খাম শুনুন মানে খামগর সাড়ে আট হাজার খরচ নামাজ পড়ার পর কবলগুলো যেতে হবে সব জাহার নামে যাবে না রাস্তাটা বাড়বে সাড়ে অষ্ট হাজার নিশো আকরে যদি করি একরকা সত্তর এক ট হাতে সত্তর তো একরকা হাতে সত্তর দিই এছাড়া নদী সতেরো হইলাম নিশু আকরে ফুল যে এগারোশো নব্বই এগারোশো নব্বই রকা নি এটাকে সত এগারোশো নব্বই দিয়ে সাড়ে কত হিসেব জমাতে বললে এক রকাতে সাতাইশ এ সতেরো সাতাইশে কত অন্তত সারা ন হাজার দশ হাজারের খাইছে যাবে যাবে কথোর করো না আল্লাহরা বে করানো ফজল তেরা বে সুমার কোন দরখাস্ত করিনি সুপারিশ করিনি এই পৈগাম বুম চিন্ত বানিয়ে আবার এইটা শুকর করতে হবে না শুকর ক্যামিনা হবে যে ডেলি ক্ষত হবে ক্ষত হবে ধরসিপ পাঁচশো মাসে ভোগর এক বছর এক লাখ আসি ক্ষমত আরে ক্ষমত এক লাখ আসিয়ে দেয় দুরশিব আমল নামত দমল যে ম্যানও টুসেন আর সমকছে না মফতানো অস করবেননি এগুলো নিজের ছেলে মেয়েদেরকে হরাবেন নিজ ফট বল হারে ফোট বল এই গুরুগুরো ভে বল শিখেও না বলি ছোট বছরে দেখেছে মগরিবের ভর প্রজার ভর এইগুলো করাও না শিখেছি আল্লাহর রহমত হবে না গান বাজনা বাজ করবেন যে গান বাজানা বাজে দিয়েছেন ঠেকাতে পারবে না সংবেদানে করবে না গান বাজানা বাজায় উদুর ছিলেন মেদি চুরি করে এতো কষ্ট হয় এমনি মহব্বত করলাম মহব্বত করলাম হবে নি গান বাজানা ছাড়ো কোরআন শরীফ বেশি ফরো কুলু শরীফ গুলো ঘরো একশো বার একশো বার ফোনবার ফোনদারিবের আর গাড়িতে বসে উঠে শরীফ বুঝলেন না কথা বুড়ো মানুষ হল করেন না ছেলেরা দিচ্ছে আপনাকে তারপরে একসব্লা করে না সুন্দর ন আল্লাহ কথা হো না তো নিজের ছেলে মেয়েদের ম্যাচদুর করিও না মহব্বতের প্রতি ছেলে মেয়েদেরকে নামাজই মানাবেন হাতে ভাই ধরি বেশ স্কুল কলেজের ছেলেদেরকে আমরা বেশি মহব্বত করি তাদেরকে পরিবেশ ক্রাইম করা বলা করার জন্য ভালো সমাজ ভালো হয়ে যাবে এদেরকে বলা করার করেন তারপরে মা বাবার করবেন প্রত্যেক দিন ফাইলে খবরের করবেন রমজানের স্থান যেদিন উঠছে সেই দিন এটি ঈদের স্থানের বন্ধ জন্নতার দরজা খোলা মুরব্বী এখানের অহুজিও জন্নতার দরজা খোলা যে এই খোলা দরাজাটা কেমন ভাল করার জন্য দোয়া করেন এই জন্নতার দরজা খোলাটা বহাল থাকলি জাহান্নাবর দরাজার বন্ধটা বহাল থাকবে না এইটা আমাদের উপরে এই এইভাবে কাজ করেন নিজের ছেলে মেয়ের জন্য দোয়া করেন মা বাপুরা খেনমত করবেন মা বাবুকে নরম নরম শে রাত্রে সময় গি দিয়ে রে দুধ দিয়ে রে ফলি মাখিয়ে রে মাখি না খাবাই মা খাইতে চাইবে না বা খানবে না গোয়া হবে শুক্রবার নুখগুলো নতুন নখ সারে দিবে বাফের মস্তুলে ঝাড়ে দিবে খাগর জামা লুঙ্গি ধুয়ে দিবে সাবন লাগাই তৈলে দিয়ে পা ফিট ঠিক আস্তে আস্তে মাঝে দিবে দুমা শরীর গেছে শরীর ফাতল সুইদে গেছে আর শগুর ফানি পাল্লাই খোঁদার পো মাখে কোথায় কোনো থাকে না কথা বুঝব না বাবা এখানে দশ হাজার ইন্টার আছে দশ হাজার থাকে দশ হাজার বাস্তব ওড়িয়ে মা সামনে বসা স্যারার দিকে বেরিয়েছেন সেরার দিকে নিয়ে রে সবুর ফটা শোকটা সেখান থেকে সারানোর আগে আগে একটা হত একটা সব দান করবো সব আছে না সব পাবেন না ওই জন্য জিজ্ঞাসা করেনা তারপর আগে মারা এ মা স্যার দিকে নিয়ে রে হজা সোয়া খামার সব খাম জন্মতে নিতে পারবেন আল্লাহ এত অভিযোগ বাবা না গরিব বাড়ি করে যাবে নিন্দে করবেন না হিংসা করবেন এই তো তো আপনার মতো মানুষ আপনাকে দাঁতা বানিয়েছে এটাই বিকেলি বানিয়েছে আল্লাহ বানাইছে খানিক আল্লাহ এ আল্লাহ আমাকে বিকেলি বানলে বদাশ করিতে হচ্ছেন না এ আল্লাহ জখ টাকা হিসাব করে ফেলো হিসাব করি থাড়া প্রত্যেক দিন আলম অলমল প্রত্যেক মধুর চল যাতে আপনাদের কাছে বিকেলি বুঝবেন না এ আলিমল আছে রে যৌধুর ক্ষতিক আলেম ওলামা আছে যে হাফেজ ছাত্র আছে ও আলেম ওলামা আছে যে মুদাইসাত অনস্তে র কি করে নিয়া খাইছো কুরআন জি পড়েন নিছো গাল ঘর মধ্যে রাষ্ট্রন মুসুবি সামনে কে দিনমা গিরে দড়ি জলর লই যাই ও আর নাই জি ওয়েলকাম এখানে ফকিরে তো সুবরকরণ দরখার ছিল ফকিরে অলরে যে জিম মুসুত্তেন নামাইছে এই লাইঞ্জুরি অবদান খারাপ নজরুচ্ছের মত আসাত সাফের সহজে মজা আসার ক্ষতিক করিখরা দুই ফরের মজা হাত শোকন নগর হর যে আলমহলনগরে বেতন হচ্ছে না আবার আলমহল শেষে যেন দোয়া করবেন আল্লাহ তফভিদের আমার কথাবার্তা কষ্ট করে মাফ করে দিবেন আর কথা বললো আল্লাহ ওজন আমল খারাপ তফিজ আপনাদেরকে তফিজ এই জন্য দোয়াশায় নান মাতাস খেয়াল করবেন গত বছর ডেলি পঁয়তাল্লিশ সতেরো কেজির তরকারি লাগছে ডেলি ডেলি ডেলি তিন কোটি নব্বই লক্ষ ছাব্বিশ টাকা খরচ গেছে গত দশ এগারো মাস এখন এ টাকা তিনশো চরু করে চল্লিশ দিন নেই ট্রেডিং চলে হাজার মানুষের মতো এখন খাওয়ান দ্বিপারি চলে আশীর রাম হাজারের মতোই এত কবে হবে ইনশাআল্লাহ শুকর করু যেগুলো আল্লাহ তো হুকজন দেখুন মতায় সার পুজোটা না আসলে খেয়াল করবেন সবকি দিকে বুঝবেন এদেরকে এরা দোকানদারি করলে শাড়ি খেয়ে দোকানদারি করে দোকানোর তো মিল না দোকানদার বার মু হাজার হাজার করেন না তা আলেমন মতায় শাড়িয়ে যদি করতে তো তো আমি তো ওনাকে বলছি করিবে না নামাজও দিন সরাবি ঘর এই মুক্তি আল্লাহ ফোন মুরব্বী লেখা দোয়া করবেন আল্লাহ তাদের একটা আরো দিনে সামলায় ফাউন্ডেশনের ইসলামী ফাউন্ডেশনের গঠনের আল্লাহ মজবুত গুরুত্ব তারা তারা জায়গায় জায়গায় ইসলামের ফ্যানমাস আমাদের জন্য দোয়া করবেন মহান্তর সাহেব মদরাসার জিম্মার পরে একখান আমার বহুত আর তার দোয়া করার জন্য আমি সব সময় দোয়া করি আল্লাহ যে কবুল করে তার হিম্মত বাড়াই দেবে আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন আলহামদুলিল্লাহ হিরবিলাল আলহমিন আলহামদুলিল্লাহ হিরবিলমিন ওয়সালাতলা বিয়াল মূর সালী দরু দালামেদে বাপ মা আপনার হাবি উমসান ফেলাম খোঁর ফেলাম মসৈ ফেলাম হস ফলাম মক্কা ফেলাম মদিনা ফেলাম সম্পর্ক রাস্তা ফেললাম আপনার লক্ষ লক্ষ কোডি দলাম আর তরফ সে হুক হাম খারো তবা আপনার পেতে সবগুলো সারিয়ে রে আপনার গরম বৃদ্ধি আমি রয়েছি আল্লাহ রমজান মার সামনে ওয়াদা দিয়েছেন গুনমাখ করে দিবেন এল্লা আমরা এতগুলো মানুষ আচু বেয়েছি দেখবি আমার গুনে রহমতের সাগরে ডুব খাবাই দ চর্দি কিস্তি তেরি রহমত কি দরিয়া দেখে সামনে এল্লাহ আপনার হাবিদের ননাই মোহাম্মদ দেখি গুনের জাদ রহমত সাগরের বাইর বন্ধ হিসেবে শিকার ঘুরিল আপনার দোড়ের ধাক্কায় ফেলে শিকার করি লাইস মোহবতলা পিলা দেয়া আপনা দিবানা বানা দে নবী কমক হুদ্ভা দে আবু বকরো ও মরুসমা কামে হুদ্ আলি মরু তুজা দে বজা হে শেখ আলম সুলতানা মত বলি বার দাদেশ মুম হুসেন বাস পায়ে খানায় ফুল মসায় রশিদামে জি অমদাদ খুদা আপনার আসলে কেস স্বাগত আমাদের এক ফোটা কবুল করছে মতুল করিয়েল মুসলিদেরকে কবুল করিয়েল জাগা দিনকে কবুল করিয়েলো ইমাম সাহী সাহ তার কবুল করিয়েসুরদুরছিল মরকজ বানাইয়ে দো খনের মরকজ বানাইয়ে দোলার সমস্ত মাদারকর্ম সমস্ত কর্মস্ত দিন রহমান বাংলাদেশ কে হেফাজত কর্ম প্রশাসন যাদের উপরে তাদের উপর রহমান নাচল ফর্ম মানুষের তাদের দিলে ফাই করিয়ে দো এল সত্যগরম সরের না দিল কর্মস্তন সদা করে সদা করিতে বরক না যেত আছে সবকে সেফা দান আল্লাহ বোন মানে রহমন রহমান দেয় বহুত দুষ্ট লোন রাস্তা গুলিয়ে দেয় সত্তাহ আমাদেরকে মত কাম দিনে না দেখায় মদ রমজান পর্যন্ত আপনার রাজনীতি আপনার বাঁচতে পারি এইভাবে বাহাদ বন্দী করি সারা অন্য খাদ نحستو دي لو كنوا الله وصلى تعالى على اخيك محمد وعلى اله وصحبه اجمعين وارحمنا ما هم برحمتك يا رحم الله